রমাদানিরিজুল উপহার রানিও সিরিজটি শাইখ আহমদ মুসজিবুল হাফিজর সিরিজে বিসমিল্লাহ রহমান গতকাল আমরা রমাদানের দুআর গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং আমাদের আলোচনার মধ্যে তো আ নিয়ে সুরাবা করার অসাধারণ একটা আয়াত এসেছিল যেখানে আল্লাহ তার বান্দাকে বলছেন ও ই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 আর আল ফাতিহা হল কোরআনের সবচেয়ে বিস্ময়কর সুন্দর একটা তুমি আমাদের সরল পথের রাস্তা দেখাও এবং কোরআন শেষ হয়েছে সুরান না সে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 আমার কোন বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি কাছে আছি আমি আহ্বানকারী ডাকা দেই যখন সে আমাকে ডাকে তাই তাদের উচিত আমার দেওয়া এবং আমার উপর ইমান তারা সঠিক পথে বাকারা আল আল্লাউজাই রহিম বলেছেন একবার লোকজন বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসা আদায় করতে সমবেত হল এবং বিলাল সায়েদ সেখানে একটি বক্তব্য পেশ করলেন সায়েদ উঠে দাঁড়ালেন আল্লাহর প্রশংসা এবং মহিমা ঘোষণা করলেন এবং এরপর লোকদের সম্বোধন করে জিজ্ঞেস করলেন যারা এখানে জড় হয়েছ তোমরা কি তোমাদের গুণাহের কথা স্বীকার করছো সবাই জবাব দিল হ্যাঁ তিনি বললেন হে আল্লাহ আপনি সাক্ষী তারা যা বলেছে আল্লাহ বলেন সদলোকের প্রতি কোন প্রকার অভিযোগ নেই সুরা আত্মা বা আয়াত একানব্বই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 যিনি অবিরাম বর্ষণ সহ আল্লাহর দরজাগুলো খুলে দিতে পারেন তিনি আপনাকে আপনার পছন্দ মতো জীবন সঙ্গীও দিতে পারেন যদি আপনি তার কাছে দোয়া করেন কারণ আল্লাহ বলেছেন যখনই ডাকা হয় তিনি আপনাকে আপনার পছন্দ মতো জীবন সঙ্গিনী দিতে পারেন যদি আপনি দোয়া করেন তিনি আপনার জীবনের হারানো শান্তি ফিরিয়ে আনতে পারেন যদি আপনি দো করেন আপনার দাম্পত্য জীবনে শান্তি হারিয়ে গেছে এখনই আল্লাহর দিকে ফিরে আসুন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 জেনে রাখো আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তর আয় হয়ে যান সুরা আনফাল আয়াত চব্বিশ আল্লাহর কাছে প্রার্থনাকারী ব্যক্তিটি যে কেউ হতে পারে এমনটা বলবেন না যে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ কি আমার দুয়া কবুল করবেন হ্যাঁ আপনাকে আপনার গুনাহ থেকে সরে আসতে হবে সাথে সাথে দোয়াও করতে হবে আতা আসুলামি থেকে বর্ণিত একবার অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল না একদিন আমাদের নেতার আদেশ মতো আমরা সবাই সালাতুল ইস্তিসকা আদায় করতে গেলাম যাওয়ার পথে সরুবলিতে দাঁড়িয়ে থাকা একজন লোকের সাথে আমাদের দেখা হল লোকটি আতাকে চিনতে পারলেন এবং জিজ্ঞেস করলেন এটাই কি কিয়ামতের দিন এটাই কি সেই দিন সে কি জানে না যে কবরের ভিতর যা কিছু আছে তা উথিত হবে সূরা আদিয়াত আয়াত নয় মূলত তিনি সেদিন লোকজনের বিশাল সমাবেশ দেখতে পেয়েছিলেন যিনি তা আগে কখনো দেখতে পাননি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 এই হাদিস্ত্রী সনদের একজন রবি আব্দুল মালিক ইবিন উমায়ের বলেছেন এরপর আমি যখন বৃদ্ধাবস্থায় লোকটিকে দেখেছি তাকে অলি মহিলাদের উত্তক্ত করতে এবং তাদের সাথে হারামে লিপ্ত থাকতে দেখেছি যখন আমি তাকে তার এই অবস্থার কারণ সম্পর্কে জিজ্ঞেস করলাম সে উত্তর দিয়েছিল আমি একজন পথভ্রষ্ট বৃদ্ধ সা রিয়া আনহুর দোয়ার কারণে আজ আমার এই অবস্থা একবার বাগদাদের জনসাধারণ খলিফা আল মখতাসিমের কাছে গিয়েছিল অভিযোগ নিয়ে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 হে আমাদের রব তুমি আমাদের ধৈর্য করা তৌফিক দান করো তুসমদের মোকাবেলায় আমাদের কদমগুলো দৃঢ় রাখো এবং কাফিরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো সুরাব বাকারা আয় দুশো তার ফলাফল কি ছিল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 যখন সে মনের আনন্দে শিকার করছিল হঠাৎই একটা নেকড়ে এসে তার ঘোড়াকে তাড়া করল এবং এতে করে ঘোড়াটি ভীত হয়ে পড়ল এরপর ঘোড়াটি তাকে ছাঁকি দিয়ে ফেলে দিল এবং সে সরাসরি নেকড়ের মুখে গিয়ে পড়ল নেকড়েটি তাকে চিবিয়ে খেয়ে ফেলল যখন ঘটনাটি চারপাশে ছড়িয়ে পড়লো সেই হকপন্থী হামবালি আলিমগণ পুরো শাম এবং মিশরে ভীষণ শ্রদ্ধা ও সম্মান অর্জন করলেন তারা চক্রান্ত করছিল এবং আল্লাহও কৌশল করছিলেন নিশ্চয় সর্বশ্রেষ্ঠ কৌশলী সুরা তিরিশ ও সাল্ল আলা মোহাম্মদ ওয়া আল্লাহ আলহ ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ রেইন্ডোস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ ডব ডবল অথবা ইউট্যুব চ্যানেল ডব ডবল